আহমদুলিল্লাহামসলিনা বর্তমানে যে গঠনাটা বিশেষ করে আপনার পত্রপত্রিকাতে এবং চ্যানেলে ইত্যাদি যোগাযোগ মাধ্যমেও এটা খুব পিপুল আকারে পক্ষে বিপক্ষে কথা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার ইরানের জেনারেল ছিল এবং শুধু সাধারণ না ফোর্স যেটা স্পেশাল ফোর্স মানে ইরানের ইরান ধর্মীয় নীতিকে রক্ষা করার জন্য ওরা ফোর্স তৈরি করছে খোমেনে যখন ছিল হ্যাঁ তখন এই ফোর্স তৈরি করা হয় এখন দেড় লাখের উপরে তাদের সদস্য মোটেদের সদস্য শূন্য সংখ্যা পাঁচ লাখের উপরে ছয় লাখের কাছাকাছি তার মধ্যে সিস্টেমটাকে কেউ যদি উপড়াই ফেলতে চায় তাইলে এরাই প্রতিরোধ করবে স্পেশাল বাহিনী এদেরকে ধর্মীয় ট্রেনিং দিয়ে রাখা হয় এরা সাধারণ ফোর্সের মত না এটা ধার্মিক সবাই এই যে কাজমসলে মানে বিশাল ধার্মিক কারণ এর কাজ হয়েছে এদের কাজ এদের শিয়া ধর্মকে পুরো বিশ্বে প্রচার করা এটা হচ্ছে এক মিশন আরেকটা হয়েছে যারা এই পথে বিঘ্নয় ঘটাইবে এদেরকে গুপ্ত হত্যা করা এটাই ছিল সোলেমানের মূল মিশন এই মধ্যপ্রাচ্যে যত জায়গার মধ্যে যত এই যে সিরিয়া বলেন তারপরে ইয়ে বলেন কি বলে যে ইয়মান বলেন সব জায়গায় ফিলিস্তিনের বেজাল বলেন এই যে এখন অনেক রাষ্ট্রে কাতারে বলেন লেবাননে বলেন যত জায়গায় সব জায়গার মধ্যে এদের হাত সব জায়গায় এরা এই কাঠে হ্যাঁ। মানে এদের সিয়া মতবাদকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আর যারা এদের বিরুদ্ধে নেবে তাদেরকে গুপ্ত হত্যা করবে আর এই মিশনের মেইন ছেলে কিন্তু এ। যে পুরা বিশ্বের মধ্যে এরা গুপ্ত হত্যার জন্য যে কোথায় যাবে যারা সিয়া এদের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে মানে সব সময় উঠে পড়ে লাগে এদেরকে হত্যা করার জন্য হ্যাঁ এই মিশনে সে ছিল এবং সে দক্ষ ব্যক্তি ছিল এই দুই নম্বর এই মধ্যে হ্যাঁ এই কারণে বলে যে দক্ষ এবং এ এমন পর্যায়ে চলে গেছে যে আপনার স্বয়ং রাষ্ট্রপতি ছাড়া কারোর কাছে দায়বদ্ধতা নাই তার কারণ এর থেকে যেন কেউ তথ্য না নিতে পারে এই কারণে রাষ্ট্রের কেউ একে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবে না এরকম নিষেধ যে এ শুধু তথ্য দিবে শুধু আপনার যিনি আয়াতুল্লাহ মানে রাষ্ট্রের মূল দায়িত্বে রেখামি আর কি হ্যাঁ এদেরকে আয়তুল্লা বলে এর কাছেই শুধু তথ্য দিবে সেই একমাত্র জানবে যে কি করে কোথায় কি করে কারণ এগুলো হচ্ছে গুপ্ত ব্যাপার স্যাপার যদি অন্যের কাছে দিতে হয় এটা তথ্য ট্রান্সফার হয়ে যাবে পরে ঝামেলার সৃষ্টি হবে হ্যাঁ কিন্তু এটা আমরা দীর্ঘদিন থেকে মানে এটা ফলো করতেছে এই যে এই কাজগুলা করতেছে সবসময় একে হত্যা করার জন্য ওরাও রেডি হয়ে আসে যে একে কোনো সময় কোনোভাবে মারা যায় কিনা কারণ সব জায়গায় যে এই সব এই ঝামেলাগুলা পাকায় এই সর্বপ্রথম এই কাসেম সোলেমিনী সর্বপ্রথম আমেরিকার সাথে আপনার আতাঁত করে আমেরিকা প্রথমে গুরুত্ব দেয় নাই আফগানিস্তানকে ধ্বংস করার জন্য প্রস্তাব দেয় এবং তখন থেকে সে বারবার এই যে পত্রিকা আসতেছে কয়েক বছর থেকে সে আমেরিকারদের সাথে চ্যাট করতে শুরু করে এবং নিজে সহযোগিতার হাত বাড়াই দেওয়ার জন্য বারবার প্রস্তাব দেয় তারপরে আমেরিকান গোয়েন্দা সংস্থা ওর সাথে বৈঠকের ব্যবস্থা করে তারপরে সে ওদের জেনারেলকে সর্বপ্রথম से आफगानिस्तान पूरा मैपटा दिए वीखाई दे कह क्रमण करते सोलैमी से ही जगागू दिए वाहव बाढ़ा जो कोथाए आक्रमण कोथाय आक्रमण कर ले तालेबान के ध्वसरा संभव यलिसी कई शिखे एर शिक्षा नहीं आक्रमण कर प्रत्येक जगह एक ही भाव जेको जगह इरकर मध्य আপনার প্রথম যখন আক্রমণ করছে সাদ্দামের বিরুদ্ধে এবং কোথায় কোথায় মারবে এই বুদ্ধি সেই দিচ্ছে মানে আমেরিকাকে তথ্য দিয়ে বন্ধু যখন আমেরিকা দেখছে এতো না। মানে আমাদেরকে ফাঁদে ফালাই পরে নিজে সুবিধা নেওয়ার বুদ্ধি করে হ্যাঁ এটা যখন ওরা বুঝতে পারছে কারণ এরা হোঁচট খেয়েছে কখন যখন আফগানিস্তান থেকে কোনোভাবেই বাইরে পারতেছে না আমেরিকা মানে এমন ভাবে ইরানে ফাঁদে ফেলাইছে কারণ হেদের উদ্দেশ্য ছিল এদেরকে ফাঁদে ফেলানো যেমন ফাঁদে পালাইবো যেন আর মনে রাখা আজ ফাঁদে ফালাই আরো ফাঁদে পালাইছে মানে এখন এদের লেজে অবস্থা। মানে সবখানে বিরক্ত সবসময় চেষ্টা করে একে মারে ফেলতে হবে শেষ পর্যন্ত অনেকদিন এর হায়াত ছিল লাস্টে যখন হায়াত ফুরিয়ে গেছে ওরাও সুবিধা পাইছে মারি ফেলতে পারছে সুতরাং এর জন্য আমাদের দুঃখ করার কোন মানে হয় না কারণ বিশ্বের মধ্যে বিশেষ করে যারা শূন্য নামে প্রসিদ্ধ আমরাই যারা কোরআন হাদি সঠিকভাবে মানে মানে সমী যারা মানে যারা সইয়া মানে তাদের বিপরীত বা সৈয়াদিগের কাছাকাছি তারা হ্যাঁ এদেরকে হ্যাঁ কারণ আমাদের দেশে সুন্নির কাছে যেরকম আপনার সৌদি আরব খারাপ এরকম অন্যান্য এখন কমি মাদ্রস এগুলো খারাপ সবাইকে এরা ওহাবির নামে বলে সুতরাং সেটা হচ্ছে ভিন্ন সুন্নির মধ্যে আরো ফাটার কি হ্যাঁ এখানে ওরা সিয়া সুন্নি বলে না নাম দিস সুন্নি আর ওয়াবি আর এই দেশ হচ্ছে সিয়া সুন্নি সুতরাং সুন্নিরা বিশ্বাস করে সকল সাহাবা আপনার কি সম্মানের পাত্র সবাইকে সম্মান করতে হবে সবাইকে ভালোবাসতে হবে হ্যাঁ এটা রসুলের বাণী হ্যাঁ সুতরাং এটাই আমরা করে থাকি এবং সকলের মধ্যে কোন পার্থক্য করি না কিন্তু এটা নাই। শিয়ারা মনে করে আপনার সমস্ত যে সবাই জাহান নামে সাতজন সাহাবি ছাড়া হ্যাঁ এটা হচ্ছে তাদের কথা এবং তাদের মধ্যে যারা সবচেয়ে বেশি রসুল আকামসলাম জান্নাদের সুসংবাদ দিচ্ছেন তারাই এসে প্রথম পর্যায়ে হেদের। ইমাম খুবাইনি যে ছিল একবারে প্রথম আপনার ইরান স্বাধীন করে সে ঢুগলো ওই যে শাহকে মারে হ্যাঁ খুমানির বইতে আছে যে সে দেখেছে স্বপ্নের মধ্যে আবু বকার এবং যে একবার সর্বনিম্নে অবস্থান করতেছে তাদেরকে গলা পেঁচিয়ে বিষাক্ত সাপ ধ্বংস ধ্বংসন করতেছে মানে সে নিজে বলছে হ্যাঁ এবং ওদের যে কালিমা নতুন একজন মুসলমান হইলে যে কালিমা পড়ায় সেইখানে আপনার हजरत अबूबकर के उमर के हाफसा के आये प्रशिक्षण जिकर मध्य लान सब चे उत्तम सालाम फिर सर्वप्रथम अपन की मुक्ति घोषणा कर सम्पर्क नहीं सकते चारजु अबूबकर उमर এবং এরকম ছিন্নতার ঘোষণা দিতে হবে আরেকটা হচ্ছে দ্বিতীয় নম্বর লানত দিতে হবে যেটা কালিমার মধ্যেও আছে এবং পাশাপাশি কি নামাজের সালাম ফিরানোর পরে দোয়া হিসেবেও আছে আপনি দেখবেন তাইলে কত ভয়ঙ্কর ব্যাপার যারা আপনি বলছেন যে जे रसुल अकरम सोल्ला आसले नबी हर उपलब्धा हजरत आलि जिब्रिले भूल चेहरा रसुल्ला ठीक फेर दिये से दिये से। है फेरतवा दरकार नहीं दिए फलस जमन दिए ही फिलस हाँ सूत्रा मानी एरक भयंकर एम सीएर की तेबा रसुल अकरम सोल्लामना तो चाहे क्योंकि लिंग के काटे जहान नामे दे কারণ তিনি বেবিচার করছেন হজরত আয়েসার সাথে এবং হাফসার সাথে হ্যাঁ যে তাদের সাথে সহাবাস কেন করলো এরা মাল হ্যাঁ এদের সাথে সমাবাস করার কারণে তার লিঙ্গটা কেটে জাহান হবে লিঙ্গ কেটলা থাকে মানে কত বিরাট আর তারা তো পরিষ্কার কোরআনকে বিশ্বাস করে না এই যে আমাদের কাছে সব কাফেরের হাদিস এই কোরআনও নাই বিনবাজের কাছে আসছিল আপনার মুস্তাহেদ কয়েকজন বিনবাজ থাকা অবস্থায় মানে মোনাজরা করবে মনে করছে অন্ধ এর কাছে আছে মোনাজারা করবে কিন্তু এই যে সালাক এরা তো জানে না আশিপ মোনাজরা করবে তখন ছয়জন আসছে বড় বড় আলমাদের কিসের মানে কোন জিনিস তুমি একেবারে শুদ্ধভাবে ভাবে মানো আর কোন জিনিস আমি মানি এটার মধ্যে যদি সমন্বয় হয় তাইলে আমি মোনাজরা করব বলতেছে তোমরা কি আমাদের কোরআন মানো কারণ আমাদের দলিল তো এটার থেকে আমি কি নিয়ে মনাজরা করব তুমি কোলাইনের কিতাবের হেদের কোলায়নের একটা কিতাব আছে এটা হয়েছে বোকারের চাইতে শুদ্ধ এবং হেদের কাছে হাফসার কাছে কি আপনার কোরআনটা হয়ে গেছে রসুল আকরমস ইসলাম সেটা আপনার তিরিশ পাড়া নয় বরং এটা হচ্ছে নব্বই পাড়া তিন গুণ বেশি আর ওটার মধ্যে সুরা আছে আলীর নামে সুরা ফাতেমার নামে সুরা তারপরে হাসানের নামে সুরা হুসাইনের নামে সুরা সব সুরের অভাব নেই সেখানে নব্বই পারা। মানে এবং বলছে ওটার কোন অক্ষরের সাথে এই কোরআনের কোনো মিল নেই এবং সেটা নাকি বাতিনি আর এই বাতিনি ভাবটা আসছে কিন্তু শিয়াদের থেকে আমাদের সুফিবাদের মধ্যে বাতিনির কথাটা আসে কিন্তু এই বাতিনি চিন্তা চেতন আসছে সুফিবাদ থেকে তারা বলছেন এক শিয়া আলেম পরে শূন্যী হয়ে গেছে পাকিস্তানের সে একদিন সুন্দর করে একটা লেখা ছাড়ছে কেন সে আপনার শূন্যী হয়ে গেছে শিয়া ধর্ম কেন সে বলছে আমি সে আদি আপনার সেই সাবিদের যুগ থেকে পর্যন্ত বিশ্বের মধ্যে যত কঠিন কঠিন ইতিহাস মুসলমানদের ধ্বংস হওয়ার পিছনে সবখানে সিয়াদের হাত দেখছি এমন কোন ঘটনাই সেইখানে শিয়াদের হাত নাই এমন কোনো বিশ্বে কোন ঘটনা ঘটে নাই হাজির চুরি করছে দাও সিয়েরা জমজমের কূপের মধ্যে আপনার হাজার হাজার হাজিকে হত্যা করে জমজমের কুয়ায় নিক্ষেপ করা হয়েছে তাও সিয়েরা করছে তারপর আমাদের কাছে যখন এই যে মীর জাফর সে সিয়া ছিল মীর জাফরি করে ইরাকের মধ্যে ধ্বংস করছে শিয়া, বিশ্বের মধ্যে যত আপনার অঘটন বলেন মুসলমানরা লাখ লাখ মুসলমান হত্যা হয়েছে সেখানে সবটার পিছনে শিয়া আছে কোন জায়গায় শিয়ে ছাড়া নাই সে বলে যে আমি যখন গবেষণা করে এই কথা পাইছি সিয়াদের কোনো ভালো কর্ম বলতে নাই বিশ্বের বুকে যতখানে এই যে ইরান বলেন বিশ্বে যতখানে ফাসাদ দেখবেন সবখানে ইরানের হাত আছে ইরান কোনো আপনার ইয়েতে আমেরিকাকে কোন বোমা মারছে ইরান কোনো দিন আপনার ইসরায়েলের বোমা মারছে ইরানের খবর তো জানেন না বিশ্বের মুখে বিশ্বের মধ্যে ২০ হাজার যারা বিশ্ব নিয়ন্ত্রক ইহুদি তাদের বাড়ি হয়েছে হাওয়াজান এলাকায় তারা হয়েছে আপনার ইরানের মধ্যে বিশ্ব নিয়ন্ত্রণ করে যারা এলেট ফোর্স যেরকমভাবে আপনার ইয়ের মধ্যে হিন্দুদের ধর্মে আছে কি ব্রাহ্মণ ব্রাহ্ম রয়েছে সবচাইতে শ্রেষ্ঠ জাতি এবং ইহুদিদের মধ্যে শ্রেষ্ঠ জাতি যারা সবার বাড়ি হয়েছে ইরানে ২০ হাজার তারা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ ইরানে বসবাস করে এদের সাথে আদাত ইরানের ইরানের টিকে থাকার আসল মূল চাবিঘাটি এরা এরা হয়েছে প্রভাকাণ্ড উপরে ভাব দেখায় যে আমেরিকাকে মারি ফেলবো এটা করবে সেটা করবে আসলে কিচ্ছু মারবে না এগুলো আপনি জিন্দগিতে কিচ্ছু দেখবেন না এখন হুস হুমকি দমকি দেয় রয়েছে তাদের নিয়ম কারণ এটা ওবামা নিজেই বলছে ওবামা বলছে আমার যে এতদিনের যখন হোয়াইট হাউসে লাস্ট ভাষণ দেয় ওবামা সেই ভাষণ আমি অনুবাদ করা শুনছিলাম সেই ভাষণের মধ্যে বলছে যে সামনের ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে আমেরিকার তাদের জন্য সে নসি করে গেছে লাস্ট ভাষণে সে বলছিল যে আমার যে এই অভিজ্ঞতা রাষ্ট্র পরিচালনার এখানে আমরা দেখলাম যে বিশ্বের বুকে যদি আমেরিকার কেউ দস্ত থাকতে পারে আপনার মুসলমানদের ফেরকাগুলোর মধ্যে তারা একমাত্র শিয়া শিয়া ছাড়া আমেরিকার বন্ধু হতে পারে না কারণ যারা খাঁটি ইসলাম মানে তারা ইহুদি খ্রিস্টানের অস্তিত্বকে স্বীকার করে না একমাত্র শিয়ারাই স্বীকার করে যে বিশ্বের মধ্যে ইহুদি খ্রিস্টান থাকবে তাদের অস্তিত্বকে কিন্তু অন্যরা সিয়া থাকুক ইয়ে খ্রিস্টান ইহুদি থাকুক এটা বিশ্বাস করে না যেমন আমরা চাই না আমরা চাই সবাই মুসলমান হয়ে যাক নাকি না যে ইহুদি খ্রিস্টান সব মুসলমান হয়ে যাক এটা আমরা চাই আমরা চাই যে আমরা চাই না যে ইহুদি খ্রিস্টান আরো ভরে যাক এটা কখনো আমরা চাই না সুতরাং সিয়ারা কিন্তু চায় সিয়ারা যে কোনো অসুবিধা নেই ইহুদি খ্রিস্টান থাকবে আর ইহুদিদের সবচাইতে বড় জায়গা এসেছে ইরান এটা আগেই বললাম গুরুত্বপূর্ণ যারা বিশ্বের মধ্যে কলকাঠি আড়ে সিদ্ধান্ত নেবার পাওয়ার রাখে ইহুদি ধর্মের মধ্যে সবার বাসা হয়েছে কি ইরানে এবং এদের ব্যাপারে শিয়াদের কোনো কোন কথায় নাই এদেরকে কোনো ডিস্টার্বও করে না কোনো কিছু করে না সম্মানের সাথে ওরা থাকতেছে এদের ভাবে কোনো কিচ্ছু নাই এদেরকে সব সুবিধা যত সুবিধা দেওয়ার সব কিছু আছে সুতরাং শিয়া কখনো মুসলমানের বন্ধু হতে পারে না এরা হয়েছে মুসলমানের বেশে মুসলমানের ক্ষতিকারক এই কারণে রহমতুল চমৎকার কথা বলেছেন বলছেন যে শিয়ারা আখতার মিনাল যে হুদি নাসারা শিয়ারা ইহুদি খ্রিস্টানের চাইতে ভয়ঙ্কর মুসলমানদের জন্য যে শিয়া ইহুদি খ্রিস্টান অনেক সময় মুসলমানের অস্তিত্বকে স্বীকার করে যায় অনেক সময় খ্রিস্টান দয়া করে অনেক মুসলমানকে ছাড় দেয় কিন্তু শিয়ারা কখনো ছাড় দেয় না শিয়ারা সুন্নিকে কেমন মনে করে যে একজন সুন্নি ধর্মের কিতাবে লেখা আছে যে শিয়া শিয়াদের ধর্ম যেমন আমাদের দেশে কিন্তু সুন্নিদের মধ্যে এই নীতি আছে সিএর্মের কথা আছে একজন সুন্নি মারতে পারলে আপনার কি একশো শহীদের সব আছে একজন সুন্নিকে যদি হত্যা করে বাংলাদেশের যারা সুন্নি আছে এরাও যদি একটা অভাবে মারতে পারে একশো শহীদের সব পাওয়া যাবে আপনি দেখবেন সুন্নিদের স্লোগানের মধ্যে একই কথা धार कर कथा एवं सीएर क्षेत्र लेखा सुन्नी प्रभावशाली बस हत्या छायर मध्य जाए छाय दिए मुझे मान से जो दाड़े छाया पड़े ना छायर मध्य पां दिए जूते दिए घा दीबे जान खेत मिटे जा मारते ना पारे तरह छायर मध्य घसी जुते मान एयकर কঠিন অবস্থা এবং চারিত্রিক ব্যাপারে পুরো বিশ্ব ধ্বংস করার মিশন হচ্ছে সিএদের কাছে শিয়েরা কোন মানুষকে হাত করতে মেয়েদেরকে ব্যবহার করে যেরকম আমাদের পাশা রাষ্ট্র হিন্দুকে হিন্দুরা ব্যবহার করে এবং ইহুদিরা ব্যবহার করে চরিত্রে সবাই কাছে এই কারণে সিএদের সর্বপ্রথম বন্ধু হচ্ছে ভারত ভারত হচ্ছে সিএদের সর্বপ্রথম বন্ধু হ্যাঁ আরো যত গাটাঘাটি ইদানিং শুরু হয়ে গেছে ফেসবুকে অনেকে লেখা দেখবেন এদের ইতিহাস হ্যাঁ সুতরাং আপনার সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করবেন শিয়াদের আর সিএর্মের মধ্যে কি এই সিএ যদি মন্ত্র ত্যাগ করে তাকে যে কোনো ভাবে হত্যা করবে কোথাও থাকতে দেওয়া হবে না বিশ্বের বুকে যেই সিয়া ধর্মের বিরুদ্ধে কথা বলছে তাকে হত্যা করছে যদি কেউ বেছে থাকে শুধু সৌদি আরবে আর কোথাও বেছে নাই যেই কোনো রাষ্ট্রে এই যে আপনার এসান আল্লাহ জহির সিয়াদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে বোমা মারি আপনার সেই বক্তব্যের মধ্যেই মেরে ফেলছে কারণ তার সিএদের বিরুদ্ধে বই লেখা আছে বক্তব্য দিতেও নেই সিএদের ব্যাপারে যেই লিখছে কিছুদিন আগে আমি এক সিয়ার সাথে দেখা শেখ মোতলাকের কাছে শেখ মতলাগিরে তো ছিলেন সৌদি আরবের একজন উচ্চ ওলাম পরিষদের সদস্য আমি যখন ওনার সাথে সাক্ষাৎ করতে গেছি একদিন তখন শিয়াদের এক বড় আলেম সে শিয়া ধর্ম এক লেখক সে আসে থাকে তখন সে সাক্ষাৎ করতে আসছিল সে বলছিল যে কোন সিয়া পর্যন্ত সুন্নি হওয়ার পর বাঁচে ছিল সৌদি আরব রাষ্ট্র ছাড়া আর কোথাও পারা নাই কারণ সৌদি আরবের নিরাপত্তা ব্যবস্থা ভালো এই কারণে ওদেরকে খুঁজি মারতে পারে না কিন্তু অন্য জায়গায় এরা পিছিয়ে পিছিয়ে ঘুরে এই যে সোলেমানির এই যে কাজম সুলেমানির গ্রুপ এদের কাজ হয়েছে বিশ্বের মুখে ঘুরে ঘুরে যেই সিয়াদের বিরুদ্ধে তৎপরতা করবে এদের হত্যা করবে যেই কোনোভাবে হত্যা করা হয়েছে এদের মিশন সব জায়গায় যে কোনো রাষ্ট্র হত্যা করে দেবে কিন্তু শুধু সৌদি আরব পারা নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হওয়ার কারণে এই কারণে কেউ এরকম যদি শিয়া থেকে শূন্যী হয়ে যায় সৌদি আরবে আসে এরা জায়গা নাই মানে নিরাপত্তার সুবিধার জন্য এরকম অনেকেই আছে শিয়া আলম যারা সৌদি আরবে অবস্থান করতেছে নতুনবারই ফেলবে এইসে অবস্থা সুতরাং ডেঞ্জারাস একটা আপনার মতবাদ হ্যাঁ যেটা আমাদের আরো ভালো করে জানা দরকার প্রত্যেকের শুধু এখানে আমাদের কথা শেষ না কারণ এটা বিশাল একটা বিষয় আর সিএনের ফেরকার অভাব নাই একশত পঁয়ষট্টি মানে একটা ফেরকা না এমন সব এসে বষ্ট ফেরকা তার মধ্যে ডেঞ্জারাস ফেরকা আছে কয়েকটা ইসমাইলি দ্রুজ এগুলো হচ্ছে সবচেয়ে বড় ফেরকা যারা নিজের মারামকে বিয়ে করা হ্যাঁ স্বভাবের কাজ মনে করে হ্যাঁ বলছেন এরা হ্যাঁ আগাখানি দেখবেন আগাখানি এরাও কিন্তু বাতিনি বাতিনি যারা হ্যাঁ এইগুলো এসে সবচাইতে সবচাইতে ডেঞ্জারাস এবং প্রসিদ্ধ যেটা স্নশারিয়া দ্বাদশপন্থী ইরানের বর্তমান যারা ক্ষমতায় আছে দ্বাদশপন্থী এরা হচ্ছে ডেঞ্জারাস শিয়াদের মধ্যে শুধু জায়দিরা ডেঞ্জারাস কম জায়দিরা অন্যদেরকে শত্রু মনে করে কম এবং জায়দি ছিল শুধু একমাত্র কোথায় ইয়মানের মধ্যে কিন্তু এই কাসেম সোলেমানে গিয়ে ওদের লোকগুলোকে বাইর করে করে আনি প্রশিক্ষণ দিছে হ্যাঁ আপনার কোথায় আনে ইরানে আনে তারপর সাপ্লাই দিছে এর কাজ হয়েছে এটা এবং এদের পরিকল্পনা আছে পুরো মধ্যপ্রাচ্যকে দখল করার জন্য এবং তারপর বিশ্ব বিশ্বকে ভাগাভাগি করবে পাঁচটা রাষ্ট্র চুক্তি করছে তার মধ্যে কিন্তু ইরান আছে আমেরিকা আমেরিকা রাশিয়া তারপরে চীন আর জার্মান এবং কি ইরান এরা পাঁচটা রাষ্ট্র মিলে আন্তর্জাতিকভাবে আপনার সুন্নি মুসলমানকে ধ্বংস করার জন্য একমত হয়েছে এবং এটার উপর প্রশিক্ষণ চলছে দীর্ঘদিন থেকে যে কত লাখ আপনার প্রশিক্ষণ দিবে মধ্যপ্রাচ্য দখল করার জন্য এটা হয়েছে এই গ্রুপের লিডারা ছিল হেই কাসেম সুলাইমানে সুতরাং তার মৃত্যুতে আমাদের কোন আফসোস করার কোন মানে হয় না বরং যদি কেউ তার মৃত্যুতে দুঃখিত হয় তাইলে সে অবশ্যই তার ইমানের মধ্যে কি আছে। অবশ্যই গোলমাল আছে সমস্যা আছে অবশ্যই কাফের এতে কোনো সন্দেহ নাই কেউ যদি অবুধ পিছিয়ে পিছিয়ে ঘুরে কিছুই জানে না হের বিধান ভিন্ন সরিয়ে মূর্খ মানুষের বিধান সবসময় ভিন্ন এদেরকে কাফের বলা যাবে না কারণ এ নাবুঝি ঘুরতেছে কিছুই জিজ্ঞাসা করলে জানে না পিছিয়ে পিছিয়ে ডরে ঘুরে অথবা লাভে ঘুরে এদেরকে কাফের বলা যাবে না হ্যাঁ হ্যাঁ যে কোনো সময় বুঝে সেটা সুতরাং এদেরকে আচ্ছা